আয়সা রদেল্লাহতু আল্লাহতে বর্ণিত তিনি বলেন অহু যুদ্ধে মুশ্রিকগণ যখন শোচনীয়ভাবে পরাজিত হয়ে পড়ল তখন ইবলিস চিৎকার করে মুসলমানগণকে বলল হে আল্লাহর বান্দাগণ পিছনের দিকে লক্ষ্য কর তখন অগ্রগামী দল পেছনের দিকে ফিরে শত্রুদল মনে করে নিজ দলের উপর আক্রমণ করে বসলো এবং একে অন্যকে হত্যা করতে লাগল এমন সময় হুজাইফা রোদেলাহ তু আল্লাহ পেছনের দলে তার পিতাকে দেখতে পেয়ে চিৎকার করে বলতে লাগলেন হে আল্লাহর বান্দাগণ এই যে আমার পিতা এই যে আমার পিতা আইসার রদেল্লাহতু আল্লাহ বলেন আল্লাহর শপথ কিন্তু তারা কেউই বিরত হয়নি অবশেষে তাকে হত্যা করে ফেলল হুজাইফর রদেল্লাহতু আল্লাহ বললেন আল্লাহ তোমাদেরকে ক্ষমা করে দিন অধস্তন রাবি হিসাম বলেন আমার পিতা উরওয়াহ রহমতুল্লাহ আলহি বলেন আল্লাহর কসম এ কথার কারণে হুজাইফর রদেল্লাহতু আল্লাহ এর মধ্যে তাঁর জীবনের শেষ সময় পর্যন্ত কল্যাণের চিহ্ন বিদ্যমান ছিল